আবদুল্লাহ ইবনু জায়দ আনসারির ওদিলাহতআ আলহান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম সালাতের জন্য ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন তিনি যখন দোয়া করলেন অথবা দোয়ার ইচ্ছা করলেন তখন কিবলামুখী হলেন এবং তার চাদর উল্টিয়ে নিলেন ইমাম বুখারি রহমতুল্লা আলহী বলেন এ হাদিসের বর্ণনাকী আবদুল্লাহ ইবনু জায়দ মাজিন গোত্রীয় পূর্বের হাদিসের বর্ণনাকারী হলেন কুফি এবং তিনি ইবনু ইয়াজিদ